কদিয়ানিক দিয়েম করিসষ্ণ বাহাদুরিম তোরা যে চোরাম রস বাই জানিম কদিয়ানিক দিয়েম করিসষ্ণ বাহাদিম তোরা যে চোরাম রস বাই জানিম করে ইসলাম চোরম করিসষ্ণ্ণ বাহাদুরে করে নামা চোর করিসষ্ণ্ণ বাহাদুরে করে রোজা চোর করিসষ্ণ্ণ বাহাদুরে করে কোরআন চোরে করিসষ্ণ্ণ বাহাদুরে তোরা যে দালালাম রাস জানে কিনে কদি আন করিসষ্ণা বাহাদুরে তোরা যে চোর আমরা সবাই জানে শৈষ্বী একজন খতম শৈষ্ণবী একজন খতমের হল শৈষ্ণবি জন রে শৈষ্ণবীষে জন পুরানের ভাষা হল আসে জন রে শৈষ্ণবি জন কদিয়ালিক দিয়ানী করিসষ্ণ্ণ বাহাদুরে তোরা যে চোরামসাই জানেন কদিয়ালিকাদে করিষ্ণ বাহাদুরে তোরা যে চোর করে ইসলাম চোরে করিসষ্ণা বহাদী করে নাম চোরে করিসষ্ণবী করে রুজা চোরে করিসষ্ণা বহাদী কে কোরআন চোরে করিসষ্ণা বহাদী তোরা যে দালাইনি কানি করিসষ্ণা বহাদী তোরা যে চোর জানি। শত শত বছর পরে এলো রেকর দিয়ে বলে নবী না কিসে জন শত শত বছর পরে এলোরে নবী না কিসে জন নবী নয় তো সে ইংরেজেরই দালাল নবী নয় তো সে ইংরেজেরই দালাল ধর্মের নাম দিয়ে করছে কর্মটাকে হালাল কািয়ানি করিসষ্ণা বাহাদী তোরা চোরাম রাসী কী কাদ করিসষ্ণা বাহাদী তোরা যে চোরামসাই আমরা সবাই জানি করে ইসলাম চোরি করিসষ্ণা বাহাদী পরে নামা চোর করিসষ্ণা বাহাদী করে রোজা চোরি করিসষ্ণা বাহাদী করে চুলি করিসষ্ণা বাহাদী তোরা যে দালাল আমরা সবাই জানি কদি আদি আহাদুরী তোরা যে চুর আমরা সবাই জানি জানে জানে বিশ্ববাসী জানার বাকি নাই মির্জা গোলামে জানে বিশ্ববাসী জানার বাকি নাই কাদিয়ানি মির্জা গুলাম মরেছে পায়খানায় সত্য নবীর মৃত্যু তো ভাই এমন হওয়ার নয় মিথ্যা নবীর কাদিয়ানি কাদি করিসষ্ণ্ণ বাহাদুরে তোরা যে চোর রাম সবাই জানি কাদিয়ানি কাদী করিষ্ণ বাহাদুরে তোরা যে চোর রাম রস বাইজানে ইসলাম চোর করিষ্ণ বাহাদুরে করে নামা চোর কৃষ্ণ বাহাদুরে করে রোজা চোর করিষ্ণ বাহাদুরে করে কোরআন চোর কৃষ্ণ বাহাদুরে তোরা যে দালালামরা সবাই জানি কাদিয়ানি কাদিয়ানি কৃষ্ণ বাহাদুরী তোরা যে চুর আমরা সবাই জানি সরকারকে বলি আমি মন খোলিয়া সরকারকে বলব মুরা সবাই মিলিয়া সরকারকে বলি আমি মন খোলিয়া সরকারকে বলব মুরা সবাই মিলিয়া তাদেরকে করো তুমি কাপড় গোসনা তাদেরকে করো তমিকা ফের গোসনা খুদা তোমায় বদলা দেবে একে জান্নাত পাবে খুদা তোমায় বদলা দেবে আখেরাতে জান্নাত পাবে সেই কাজটা করো তুমি আনুমানি হিয়া কাণানী করিসষ্ণা তোরা যে চোরামী কাদী করিসষ্ণা বাহাদী তোরা যে জানি করে চুরি করিসষ্ণা বাহাদুরি করে নাম চোরি করিসষ্ণা বাহাদুরি করে রোজা চুরি করিসষ্ণা বাহাদী করে কোরআন চোর করিসষ্ণ্ণা বাহাদুরী তোরা আমজানে কবিনি কে কৃষ্ণবাহাদী তোরা যে চোরামস বাইজানে কবিনি কানী কৃষ্ণবাহাদু তোরা যে সবাই আমজানে কবিনি কানী কৃষ্ণ বাহাদী তোর যে সবাই জানি।